বিকৃতি কারণ সামেতুল ইয়পুরাম বলছেন নবী সালাম বলছেন নবী সাল্লামকে বলতে শুনছি আরবি হল কালাম বাংলা লিখছে হুজুর সাল্লাই পরমাইছেন আর বি হল নবী সাল্লাম বলছেন সেটার বাংলা লেখা আছে হুজুর সাল্লা সাল্লাম পরমাইছেন এটাও নবী সাল সাল্লামের নামের ব্যাপারে বিকৃতি আর এটা আসছে সিয়াদের থেকে শিয়াদের ফার্সি ভাষায় হুজুর ব্যবহার করা হুজুর মানে সার বোঝানোর জন্য জনাব বোঝানোর জন্য ফার্সি ভাষা হুজুর ব্যবহার করা আরেকটা হলো যিনি সম্মানিত তিনি কোনো জায়গায় না থাকলেও তার সম্মান সেখানে বিরাজমান থাকে মানে যিনি সম্মানিত ব্যক্তি তার সম্মান সব জায়গায় বিরাজ মানে হাজির মানে উপস্থিত মানে তিনি নাই কিন্তু সারের সম্মান এখানে বিস্তৃত আছে তারা যুক্তি দেখান সিয়ারা নবী সাল্লাম তো হাজির না যে নবী সালাম তো সব জায়গায় আছে তাহলে এখানেও হাজির আছে রাসুলকে যদি আমি হুজুর না বলি রাসুলকে হাজির না বলি তাহলে তো রাসুলের সামনে বড় বেআজন্য আরবি আছে কল আর রাসুল আল্লাহ সালাইসালাম নবিউ বাংলা বলতেছে হুজুর সাল্লাই ইসালাম যেটা আরবেরা জীবনে শুনে নাই এটা হলো আমাদের অনারবদের মধ্যে এই জিনিসটা বিস্কৃতি লাভ করছে এজন্য ওটা ওইটা বলাটা উচিত না তবে বললে আবার সেরেক হবে এরকমও নয় কারণ এটা যারা বলতেছেন অনেকে না বুঝে বলতেছেন বইয়ের মধ্যে লেখা আছে হুজুর সুলতান পরমাইছেন উনিও শুনতেছেন হুজুর পরমাইছেন তাই বলে তার সেরেক হবে না কারণ তিনি বুঝে শুনে বলতেছেন দ্বিতীয় বিষয় হলো যে এখানে হুজুর মানি যদি জনাব বোঝানো হয় সার বোঝানো হয় মিস্টার বোঝানো হয় তাহলে তো সেরেক হওয়ার সম্ভাবনা নেই তে হুজুর মানে আবার যদি বোঝানো হয় যে ওই সব জায়গায় হাজির নাজির তাহলে সেরে আর যদি শুধু সম্মানের ক্ষেত্রে যেহেতু ওই শব্দটার মধ্যে অন্য জিনিসেরও সম্ভাবনা আছে তো রকম শব্দ আমার ব্যবহার করার দরকার থাকে। আর যে শব্দ সাহবা কেরাম ব্যবহার করেন নাই তবে এনে করেন নাই তাবে তাবে কেরাম করেন নাই যুগে যুগে কোনো মহাদেশ করেন নাই তো আমি দুই সালে আসি সেই শব্দ ব্যবহার করার দরকার কি আল্লাহ মতো সবাইকে তৌফিকদার করুন